আসসালামু আলাইকুমুল্লা বার নম্বর জাল হাদিস কালবুল মোমেন আর মোমেনের কলব আল্লাহর আরশ আল কালবু বা রব কলবসে রবের ঘর আরেকটা আছে মা ওয়াসানি আর জাল হাদিস হইতে হইলেও কিছু শর্ত আছে যারা জাল হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইতেন অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক এরকম বানাইতেন এটা কোন একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যায়তো কিন্তু এটাকে কোনো জায়গায় এই কথাটা হাদিসের কোন কিতাবেই পাওয়া যায় না এজন জন্য মোল্লা আলী কারীর রহমতুল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার রহমতুল্লাহ আলাই ইমাম আসাবির রহমতুল্লাহ সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা জাল হাদিস মোমিনের কলব আল্লাহ রস না আল্লাহ রস আল্লাহ রাশো আছে মোমিনের কলব আল্লাহ রস হবে কেন